আবু হুরাই রাহদিল্লাহতালাহতে বর্ণিত নবী সাল্লা আলাই সাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়া কোনো আরোহী শত বছর পর্যন্ত চলতে পারবে আর তোমরা ইচ্ছা করলে তিলওয়াত করতে পারো ওয়াজিল্লিম মামদুদ এবং দীর্ঘ ছায়া